সসালাম সম্মানিত আমাদের নির্ধারিত দার্সে দার্সে হাদিসে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি শুধু ও দর্শকবৃন্দ যে সারাতে মুস্তাকিম যা আপনাকে জান্নাতে পৌঁছাবে সেটা পাওয়ার উপায় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া পথ চূড়ান্ত আপনি আর পথ আবিষ্কার করতে পারবেন না এই অধিকার আপনার নেই আপনার দায়িত্ব হলো পথ তৈরি আছে রেডি এই রেডি পথে আপনি শুধু চলবেন মার্চ করবেন আপনার দায়িত্ব সেটা আপনি পালন করবেন আপনি পথ আবিষ্কর্তা নয় আজকে আমরা যদি বাস্তবতার নিরিকে তাকাই তাহলে দেখব নানা মুনি নানা কথা এবং নানা দলে বিভক্ত হচ্ছি এটার কারণ হচ্ছে করআন মো সন্ন্যাস থেকে আমাদের পা যাওয়ার কারণ এই জন্য আল্লাহ রব্লা আলম বলছেন স্মরণ করিয়ে দিচ্ছেন বলছেন ওহে বনি আদম খুল্লুকমাল তোমরা সকলেই ছেলে গুমরাহ নবীয় রসুল প্রেরণের আগে তোমরা কেউ সত্য পথের দিশারি ছিলে ছিল না এল্লা হেদায়িত যাকে আমি হেদায়ত করেছি পথের দিশা দিয়েছি অতএব তোমরা আমার কাছে হেদায়ত কামনা কর। কার কাছে হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে আহ আমি তোমাদেরকে হেদায়ত দান করবো শুধু এখন হেদায়ত কি হেদায়ত দুই প্রকার একটা হচ্ছে ওয়াল এর স্বাদ মানুষকে কাউকে ঠিকানা বলে দেওয়া পথ বাতলিয়ে দেওয়া যেমন কেউ বলল আচ্ছা আমি হাজি সাহেবের বাড়িতে যাব পথটা কি বলে আপনি ডান দিকে যাবেন যে সামনে এরকম একটা বাড়ি পাবেন এটার বাম দিকে মোড় নেবেন তারপর ডান দিকে সোজা গিয়ে সামনে যখন দেখতে পারবেন যে বাড়িটা এই কালারের বাড়ি এই বাড়িটি ওটা হাজি সাহাবের বাড়ি এই যে আপনি পথ দেখাই দিলেন এটা হচ্ছে আপনি হেদায়ত করলেন কিসের হেদায়ত করলেন লোকটাকে তার মঞ্জিল মকসুদ হাজি সাহের পর্যন্ত পৌঁছতে আপনি গাইডলাইন বলে দিলেন এটা হলো হেদায়ত এটাকে বলে দিল যুগে যুগি আল্লাহ সুহান ও তায়ালা অসংখ্য নবী ও রসুল প্রেরণ করেছেন আসমানি কিতাব নাজিল করেছেন শুধুমাত্র আল্লাহর পথটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য মানুষকে আল্লাহর পথের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য এটাই হল সরাতে মুস্তাহিম তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু দ্বিতীয় প্রকার যে হেদায়ত সেটা হচ্ছে সত্য গ্রহণের তৌফিক সঠিক পথে অবিচল থাকার তৌফিক এটা কিন্তু একমাত্র আল্লাহ সু ভায় হু ও তা আলার হাতে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রসোল্লাহ সাল আলী স্লামকে আল্লাহ বলছেন তুমি অবশ্যই সরাতে মুস্তাকিম সুদূর পথে পথ দেখাও কিন্তু এই পথ গ্রহণ করবে কি করবে না এর একচ্ছত্র মালিকানা আল্লা সুহান হ তালা নিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন তুমি যাকে ভালোবাসো তাকে কিন্তু সত্যপথে আনতে পারবে না তোমার দায়িত্ব বলে দেওয়া কিন্তু দিন গ্রহণ করাতে পারবে না এটার দায়িত্ব আল্লাহ রব্লা আলমিনের কাছে আল্লাহ সুহান হুতালা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করে থাকেন আপনার দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ইসলামের চাচা আবু তাহলে রসুলকে কত সহযোগিতা করলেন ইসলামের প্রাথমিক যুগে কত রা ত্যাগ শিকার করেছেন তার মৃত্যু মৃত্যুসন্ন নিকটে আল্লান্নবী পাশে গিয়ে বলছেন চাচা যান আপনি শুধু সত্য কালিমাটা পাঠ করুন আন লাহা ইহ্নাহাম্ম কালিমাটা পাঠ করুন তবে হৈদরি সে আলতের স্বীকৃতি দিন আল্লাহর কাছে সুপারিশ করার দায়িত্ব আমার আমি করব আপনি শুধু কালিমাটা পাঠ করুন কিন্তু আল্লা নবী প্রাণ চেষ্টা করেছেন চেয়েছেন নসিব হয় নেই আল্লাহ রব্বুল আলমিন তার কপালে হেদায়ত লিখেন নেই তিনি হেদায়ত গ্রহণ করতে পারেন না শুধু কি মৃত্যুর সময় তিনি বলে গেলেন ও আনা আলা মিল্লাতে আবদুল মোত্তালিব অবহিত হো যে আমি আব্দুল মোতালিবের ধর্মের উপরে মারা গেলাম মুহাম্মদি মোহাম্মদিন আমি গ্রহণ করলাম না পরিণাম জাহান্নামের কঠিন শাস্তি অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি জনৈক ইহুদির বাচ্চা অসুস্থ তাকে দেখতে রসুল সাল্লাম গেলেন এবং বললেন বাবা তুমি ইসলাম গ্রহণ করো বালকটি তার পিতার দিকে তাকালো যে পিতাকে ইশারা করেন পিতা ইশারা করলে বললেন আতে আবুল কাহসেম তুমি আবুল কাহসে অর্থাৎ সাল আলী আস্লামের অনুসরণ করো ছেলে তখনই বলল ই গালিমা পাঠ করল আল্লাহ নবী বেরিয়ে এলেন ঘর থেকে আর বললেন আল্লাহামিফসার ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমার মাধ্যমে একজন ব্যক্তিকে একটা জীবনকে জাহান্ন নাম থেকে মুক্তিদান করে দিলেন সুহান শুধু ও দর্শকবৃন্দ চেষ্টা চালানোর দায়িত্ব আপনার আমার কিন্তু হেদায়তের একচ্ছত্র মালিক আল্লাহ সুভ্যান ও তাহলে এবং আল্লাহর তৌফিক বেরিত মানুষ হেদায়তের উপরে কায়েম থাকতে পারে না সে কারণে আল্লাহ সুহান হুয় তাহ আমাদের উপরে অবদারিত করে দিচ্ছেন দৈনিক পারসক্ত সরাতেের ভিতরে সতেরো রাকাত ফরজ নামাজে প্রত্যেক রাকাতে সুরাতহা পাঠ করা আবশ্যক করে দিয়ে বলছেন সেখানে তুমি চাইবেদিন তুমি আমাদেরকে হেদায়ত দাও সরাতে মুস্তাকিমের সুদৃঢ় পথের ওই লোকদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সরাতে মুস্তাকিম তালাশ করতে বলেছেন এবং দৈনিক সত্রবার আমাদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন যেন আমরা অবশ্যই আল্লাহর কাছে হেদায়ত কামনা করি প্রার্থনা করি এ হি দিন মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সুজাপথ দেখাও কাজেই এখানেও আল্লাহ রব্লা আলমিন সে কথাটি বলছেন তোমরা আমার কাছে হেদায়ত কামনা করো আমি তোমাদেরকে হেদায়ত দেব তোমরা আমার কাছে সরল পথ চাও আমি তোমাদেরকে সরল পথ দেখাবো কাজেই আল্লাহ সুহানা পথ প্রদর্শক তার কাছেই সবকিছু প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন কায় মনু বাক্যে চাইতেন আর বলতেন ইয়া মোকাল্লিবাল করুব ওহে আত্মের রূপান্তরকারী সাব্বেত কালবি আল্লাকে তোমার দিনের উপরে আমার কাল্বটাকে সাবিত রাখো স্টিল রাখো স্থির রাখো এটা ছিল রসুল্লিমের প্রার্থনা এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে হেদায়ত আল্লাহর কাছেই চাইতে হবে অন্য কারো কাছে নয় অতপর আল্লাহন হতে আয়লা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের জীবন চলার পথে মৌলিক দিক দুটি নিয়ে আমতের কথা একটা হচ্ছে পোশাক আরেকটা হচ্ছে আমাদের খাদ্য খাদ্য ছাড়া আমরা বাসতে পারবো না পোশাক ছাড়াও আমরা সমাজে চলতে পারব না পোশাক মানুষের বোসল পোশাক হারিয়ে ফেললে মানুষ আর পশুর ভিতরে পার্থক্য থাকে না দুর্ভাগ্য যে আজকেরই সমাজে মানুষ পোশাককে তেমন কিছু মনে করছে না বরং পোশাকের নামে মানুষ বেলাল্লাপনা বেহায়াপনা অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে পোশাকে কোনো আইন মানা হচ্ছে না মানুষ স্বেচ্ছাসারিতায় চলছে যেখানে নারীদেরকে পর্দা করার কথা সেখানে নারীদেরকে দিনদিন উলঙ্গ করা হচ্ছে যেখানে পুরুষরা প্রয়োজনে নাবিতেকে নিয়ে হাঁটু পর্যন্ত ফরজ অংশ ঢেকে বের হতে পারে সেখানে পুরুষরা ঠিকঠাক মতো ফিটফাট হয়ে বের হচ্ছে পুরা কাপড় দিয়ে ঢেকে আর নারীদেরকে আস্তে আস্তে কাপড় ছোটো করতে করতে একেবারে উলঙ্গ করে ফেলছে লাহা বোলা বোলা কো আথা ইল্লা এই জন্য রসুল সাল্লাহআসাল্লাম বলছেন যে এই সমস্ত নারী যারা এভাবে উলঙ্গ হয়ে চলছে তাদের জন্য ব্যহেস তো তো নাই এমন কি বেহস্তের সুগন্ধিও তারা পাবে না যদিও বেহেস্তের সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায় কিন্তু এরা বঞ্চিতরা পাবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলম বলছেন ওহে আমার বান্দারা তোমরা তো নগ্ন ছিলে আমি তোমাদেরকে সেই পোশাকের ব্যবস্থা করে দিলাম তোমরা তো ক্ষুধার্ত ছিলে আমি তোমাদেরকে জঠোর জ্বালা নিবারণের ব্যবস্থা করে দিলাম অতয়ব তোমরা আমার কাছেই খাদ্য চাও আমার কাছেই প্রার্থনা করো তবেই তোমরা মুক্তি পাবে সুদীয় দর্শকবৃন্দ এবারে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি তারপর আবার ফিরে আসব ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ মাস ইফতার তারাভি ল এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই ইমানদার গণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস আল্লাহ আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই কাউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় পূর্ণাঙ্গ জীবন বিধান এক চিরন্তন মেজা আমি মতিউর রহমান দেখুন হেদায়তের অনুষ্ঠান কোরআন আলো पक्ष आरान नाजिल करार उद्देश्य आलो परवर्ती सम्मानित शुदीय दर्शक बृंद बरतर पर पुनर के प्रिय अनुष्ठान दर सेहदीस प्राण शुभे और स्वागत যে আমরা বলতেছিলাম যে জটোর জ্বালা নিবারণের ব্যবস্থা আল্লাহ সু হান হা আলা করে দিয়েছে আপনি দেখুন আরবের মৌসিকদেরকে আল্লাহ রব্যাল লক্ষ্য করে বলছেন আরব্যের মৌসিকরা তারা কিন্তু এমন জায়গায় বাস করত তাদের কিন্তু কোনো শস্য খেত মাঠ কিছু ছিল না তাদের তৎকালীন সময়ে একমাত্র অবলম্বন ছিল ব্যবসা করা তারা সিরিয়ায় থেকে ইয়ামাং থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু মাল এনে সেরা বিক্রি করতো এবং বছরে দুইবার একবার গরম সিজনে আর একবার শীতের সিজনে তারা সে ব্যবসা করত। সে ব্যবসার জন্য প্রয়োজন ছিল নিরাপত্তা আর এই ব্যবসাটা এজন্যই যে তাদের জঠোর জ্বালা নিবারণ করতে হবে আল্লাহ আল সোরাশ এতে আল্লাহ রহিম ইলা রবাহিন বলছেন ইসমিল্লাহ রহমান رحلة الشتاء والصيف شيتبن قرمر جبرامون تركو ايبرامون ان عشق تركو تقول لكم على وجه فليعبدوا رب هذا البيت اطيبوا تمرا اوهي عربرا تمرا الشيكوري رب كعبار رب الله تبارك وتعالى العبادة كرو كانوا الذي اطعمهم من جوع خدر ابوستي عنو دي اچن امان تبادر خوف و بايبتي ابوستي تني تبادر امن و امان নিরাপত্তা দান করেছেন একটা জাতি তখন সুশৃঙ্খলভাবে চলতে পারে যখন তার পেটে ক্ষোধা থাকে না আর তখন তখনই সমাজে সুশৃঙ্খলভাবে চলতে পারে যখন সমাজে নিরাপত্তা বিস্তার করে আজকের সমাজে এই খোদার জ্বালা এবং নিরাপত্তাহীনতার কারণে মানুষ আজকে ত্রাহি ত্রাহি করে জীবন জীবনযাপন করছে যন্ত্রণায় ছটপট করছে মনের বেদনা সে গোমড়ে মরছে ভিতরের খুব ভিতরেই ধোমাইতে হচ্ছে কিন্তু আল্লাহ সুহান হো তার স্মরণ করি তিনি বলছেন অহেবান্দা তোমাদের সে পোশাকের ব্যবস্থা তো আমি করি তোমাদের যে খাবার ব্যবস্থা তো আমি করি আমার কাছে চাও আল্লাহ রবীন্দন ওর আনে করিমে বলছেন তোমরা কি ফসল লাগাও না আমি লাগাই তোমরা তো ধানগুলি ফেলে ধুয়ে চলে আসো কিন্তু এর মধ্যে ফসল ধরাই কে উৎপন্ন করা রেখে তোমরা তো ছুলে তুই আসছো তোমরা তো দুই কেজি ফেলে আসছো আমি যে তোমাদেরকে দুই মন দিলাম এগুলি থেকে আসলো তোমরা তো দশ কেজি ফেলে আসছো আমি তোমাদেরকে যে ২০ মন দিলাম সেগুলি থেকে আসলো এত আমি তোমাদের জন্য ব্যবস্থা করি তোমরা যে এই যে ব্যবস্থা যেটা আমি করে থাকি সেটা পেয়ে থাকো আমি তোমাদেরকে এভাবেই জীবিকার ব্যবস্থা করে থাকি আল্লাহ সুানা বলছেন তোমরা যখন সলাৎ আদায় করে ফেলবে তখন তোমরা জমিনে লেগে পড়ো যার যার কর্মস্থলে চাকরিতে চলে যাও ডিউটিতে চলে যাও খেত খামারে নেমে পড়ো যাও। ফিল কলকারখানায় সেখানে গিয়ে তুমি আল্লাহর দয়া চাও অনুগ্রহ চাও আল্লাহ যদি দয়া না করেন তোমার অতিথিতে বরকত হবে না আমাদের এই বাস্তব জীবনে আমরা কিন্তু দেখেছি অনেক লুক যারা আপনার জাপান গেছে লন্ডন গেছে আমেরিকায় গেছে সৌদি আরব কুয়েত কাঠার বহু দেশে আসছে তারা কিন্তু গিয়ে দেশে অধিক সম্পদের মালিক হয়েছে সম্পদ বানিয়েছে আবার কেউ লন্ডন থেকে খালি হাতে ফিরে গেছে আমেরিকাতে খালি হাতে ফিরে গেছে সৌদি আরব খালি হাতে ফিরে গেছে কিছুই পায় নাই কারণ কি তার ওই রুজিতে আল্লাহরবুল আলমিন বরকত দেন নাই সে কারণে সে পায় নেই অতএব আল্লাহরবুল্লা আলমিন বলছেন তোমাদের এই মৌলিক চাহিদা খুদার জ্বালা এবং তোমাদের বস্ত্র যেটা বলি অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এই সবগুলি মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলি আল্লাহ রব নিশ্চিত করে বলছেন আমি তোমাদেরকে দিয়ে থাকি সুতরাং তোমরা আমার কাছে চাও এরপর আল্লাহ রব্লা বলছেন তোমরা দিনে রাতে ভুল করো ও বা এবং আমি তোমাদের সকল গুণাকে ক্ষমা করি ফেস্তাক ফেরুনি অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আগ ফির্লাকুম আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহরব্বুল আয়ালমিন ক্ষমাশীল তার উপর নাম হল গফোর তার অপর নাম হল গাফর তিনি অতিশয়ে ক্ষমা পরায়ন তার অপর নাম হলো আত্মাওয়ান্দাহের তৌবা কবুলকারী আল্লাহরবুল আয়ালমিন বান্দাহের তৌবা কবুল করার জন্যই আল্লাহ রবুল্লা আলমিন সুযোগ দিয়েছেন এবং বলছেন তোমরা আমার কাছে চাও আল্লাহরবুল্লাহ আলমিন অন্যত্র বলেছেন ইলাল্লাহ, কি হলো তারা আল্লাহর কাছে তৌবা করে না কি হলো তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না কি হলো তাদের তারা আমার কাছে চায় না ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর কারো কাছে না দুর্ভাগ্য যে বর্তমানে এই জমানায় মানুষ মানুষের কাছে ক্ষমা চাচ্ছে মানুষ মানুষের কাছে ধারস্থ হচ্ছে মানুষ মানুষের কাছে কি হাত পাচ্ছে আর বলছে মানুষ গুনাহের পাহাড় নিয়ে মানুষের কাছে গিয়ে বলছে যে আমার মতো গুনাগার নাইরে এ জগতে আর শুনেছি তুমি বড় রহমতের ভান্ডার অর্থাৎ আমার মতো গুনাগার এই পৃথিবীতে আর নাই তুমি রহমতের ভান্ডার তোমার কাছে এসেছি গুনাহের লা ইল্লা কুত্লা এই ক্ষমা কর্নওয়ালাকে কে ক্ষমা করবে আল্লাহ রবাহিন বলছেন আল্লাহ সালা কে আছে বান্ডাহর গুনা ক্ষমাকারী কেউ নাই সুতরাং তার কাছেই ক্ষমা চাইতে হবে অতপর আল্লাহ রব্বুলি আয় বলছেন যে এই মানুষ যারা এবাদত করে তারা যেন এটা মনে না করে যে তারা এবাদত করে বড় একটা কিছু করে দিচ্ছে আল্লাহর প্রতি দয়া করছে অহসান করছে তা নয় বরং মানুষের এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহর কোনো উপকার করে মানুষের এমন কোনো ক্ষমতা নাই আল্লাহর কোনো অপকারও করে আল্লাহ রব্বুলি আলামিন বেনিয়াজ অমুকাপেক্ষী অভাব শূন্য কারো প্রতি তার কোনো প্রয়োজন নেই বরং পৃথিবীর সকল সৃষ্টি তার কাছে ভিক্ষা চাইতে বাধ্য সকল সৃষ্টি ফকির সকল সৃষ্টি দরিদ্র অসহায় তার সাহায্যের প্রয়োজন তার প্রার্থনার প্রয়োজন তার আকুতির প্রয়োজন তার ফরিয়াদের প্রয়োজন সে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে আসমান ও জমিনের সকল কিছুর খাজানা রয়েছে কিন্তু মোনাফিকরা বোঝে না আল্লাহ রব্লা আলমিন পরিষ্কার করে বলছেন অহে আমার বান্দারা তোমরা যদি সব এক মাঠে একত্রিত হয়ে সব বনি আদম আমার কাছে যদি তোমাদের চাওয়ার চাও তোমাদের প্রত্যেকের ফরিয়াদ তুলে ধরো আর প্রত্যেকে আমি যদি তাদের পাওনাটা দিয়ে দিই যে যা চেয়ে এসো প্রত্যেকের অভাব পূরণ করে দেই যার যত দাবি সব দাবি আমি পূরণ করে দেই, সব পূরণ করে দিলেও আমার কাছ থেকে আমার ভাণ্ডার থেকে কিছুই কমবে না কেবল কমবে কতটুকু আল্লাহ হ্যাঁ হুঁ তাহলে উদাহরণ দিয়ে আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর ভান্ডার কত বড় আর আমাদের চাহিদা কতটুকু সারা পৃথিবীর সমস্ত বনিয়াদম আদম থেকে নিয়ে শুরু পর্যন্ত শুরু করে কেয়ামত পর্যন্ত যত আদম এসেছে আসবে সব যদি এক মাঠে গিয়ে বলি আল্লাহ আমাকে এই দাও এই দাও ওই দাও সব যদি বলেন আল্লাহ আমি দিয়ে দেই। সবার চাহিদা পূরণ করি তবু আমার কাছে কমবে না অতএব আপনি বুঝতে পারছেন আল্লাহ রবের ভান্ডার কত বড় কত মহান আর আপনি আমি কত অসহায় এল আল্লাহ তোমরা হলে আল্লাহর কাছে অসহায় দরিদ্র তোমাদের সাহায্যের প্রয়োজন আল্লাহানি আল্লাহ রব্বুল্লা আলমিন সকল অভাব শূন্য তিনি হলেন অসমান দুর্ভাগ্য যে আজকের এই জগতে মানুষেরা কিছু নেই করে করার পরে মনে করে যে আল্লাহর বহুত কাজ করে ফেললাম বহুত কিছু করে দিলাম আগাইয়া না ভাই না বোন আপনি আল্লাহর কিছুই করেন নাই আল্লাহ রব্বুল্লা আলামিন এর মুখ আপেক্ষে নন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভান্ডারে অভাব নাই আপনার প্রয়োজনে আপনাকেই চাইতে হবে আপনার মুক্তির জন্য আপনাকেই চেষ্টা করতে হবে সেজন্য আল্লাহরবুল আয় বলছেন তোমাদের যেটা আমি তোমরা যা করো সেগুলি আমি খাই না আমি নেই না আমার প্রয়োজন নাই আমি অভাব শূন্য সেগুলি তোমাদের জন্য তোমাদের জন্য সেগুলি আমি সঞ্চয় করে রাখি জমা করে রাখি অতপর আমি তোমাদেরকে সেটা পৌঁছে দেব তোমরা যা করবে সেটা তোমরা পেয়ে যাবে দেখায় অন যে ব্যক্তি তার আমূল নময় ভালো পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ আর যদি কেউ দুর্ভাগ্য হয় আর সেখানে কেয়ামতে গিয়ে যদি আমূল অন্য কিছু পায় তাহলে আল্লাহ বলছেন আমাকে দোষারোপ করিও না যেহেতু আমি আমার জলুম হারাম করে দিয়েছি তোমার কর্মফল তোমার প্রাপ্তি তোমার আমল সেটাই আমি রিপিবদ্ধ করেছি কাজেই সেখানে তুমি অন্যকে দোষারোপ না করে তুমি তোমার নফসাকে দোষারোপ করো আল্লাহ রবীন্দন বলছেন ওমান কেউ যদি ভালো পায় ফাল জন্য আল্লাহর প্রশংসা করে ওমান ওয়াজাদা কেউ যদি এর উল্টা অন্যটা পায় ফাল সেজন্য তার নফসের উপরে তার আত্মার উপরে দোষারোপ করে অন্য কারও নয় শুধুও দর্শক বিন্দু মুসলিম শরীফের এই প্রখ্যাত হাদিস এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিস আমাদেরকে ইসলামের বুনিয়াদের শিক্ষা দিয়েছে আমাদের শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছে আমাদের আদাব ও শিক্ষা দিয়েছে কার কি হক সেটা শিক্ষা দিয়েছে এবং কার কি পাওনা সেটাও শিক্ষা দিয়েছে এই হাদিসটি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে দেখতে পাব যে আর হামিন দয়াময় আল্লাহ আপনার আমার প্রতি অতিশয় মেহরবান হয়ে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমাদের এই আমলগুলি তোমাদের জন্য আমার এখানে কোনো কিছু নেই তোমাদের আমলের বিনিময়ে কী পাওনা আছে সেটা আমি তোমাদেরকে দেব। কাজে আল্লাহ রবুল্লা আলিন বলছেন যে আমি কিয়ামতির দিনে ওজন করব এবং এমন কি যদি মিসকালিন কোন পরিমাণ সরিষা পরিমান যদি কোনো কিছু থাকে লা আতাইনা বিহা, তুলে দেব সেখানে তিল পরিমাণ আপনি জোরমের শিকার হবেন না আপনি সেখানে আপনার পাওনা পাবেন অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে চান আপনি ইসলাম গ্রহণ করে দিন মেনে কর্ম করে সলাত আদায় করে শ্রিয়াম পালন করে জাকাত দিয়ে হজ করে আপনি মনে করেন না কিছু একটা করে ফেলেছেন আত্মপরায়ের কিছু আপনার নাই আল্লাহর দরবারে প্রথম এটা গৃহীত হয়েছে কি না আর যদি হয়ে থাকে তাহলে সেটা আপনার জন্য আল্লাহর এতে কিছুই আসে যায় না সুতরাং এই অনুভূতি এবং এই বিশ্বাস আমাদের সকলের ভিতরে জাগ্রত হওয়া প্রয়োজন যদি আমাদের ভিতরে সেই অনুভূতি ও বিশ্বাস জাগ্রত হয় এবং মনে করি যে আমরা আমাদের জন্যই করছি তাহলে আকারের সঞ্চয় করার জন্য আমরা এখন থেকে উদ্গ্রীব হব এবং একাগ্র চিত্তে ক্যায়মনোবাক্যে আল্লাহকে পাওয়ার জন্য যথার্থভাবে আমরা একনিষ্ঠর সাথে আবাদত করব। আমাদের এবাদতের ভিতরে নিষ্ঠাবোধ আসবে আর যদি মনে করি যে আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমল কিছু করছি এতে আল্লাহর অনেক কিছু হয়ে গেল আল্লাহর আইন বলে দিয়েছেন যে পৃথিবীর সকল শক্তি একত্রিত হলেও আল্লাহর কোনো উপকার করতে পারবে না কোনো অপকারও করতে পারবে না অতএব আসুন আমরা প্রত্যেকেই নিজেদের মুক্তির জন্য আমল করি এবং সকল প্রকার জোলম অত্যাচার নিপীড়ন হতে নিজেকে বাচিয়ে রাখি আল্লা সুবাহ হে আমাকে শকুলকে তোফিক দান করুন আমিন সবাহানবীন মহামাবিজমাইনসালাম রহমত এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সু আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ जीवन गड़ी कल रत नुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष्टिंग समानता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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে আটটায় আপনার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায়